বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য বিধায়ক ভট্টাচার্যের লেখা একটি খুন বিধায়ক ভট্টাচার্য নাট্যকার সাহিত্যিক জন্মেছিলেন উনিশশো সাত সালে মুর্শিদাবাদে কাজ করেছেন অমৃত বাজার ও যুগান্তর পত্রিকায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যাপক ছিলেন তবে নাট্যকার হিসেবেই তিনি বিখ্যাত তাঁর নাটকগুলির মধ্যে ক্ষুধা অ্যান্টনি কবিয়াল নোটি বিনোদিনী কান্না পালা ইত্যাদি বিশেষ পরিচিত বাংলা ছবির জন্য চিত্রনাট্য লিখেছেন উত্তম কুমার অভিনীত ভ্রান্তি বিলাস ছবিটি স্ক্রিনপ্লে তার লেখা এবং ছবিটিতে বিশেষ একটি ভূমিকায় অভিনয়ও করেছেন তার মৃত্যু হয় উনিশশো সালে একটি খুন এই গল্পটি আমরা নিয়েছি আনন্দবাজার পাবলিশার্স থেকে প্রকাশিত গোয়েন্দা আর গোয়েন্দা এই বইটি থেকে প্রধান চরিত্রে বিরোচন জগজ্জ্যোতি সুকুমারী সুরবালা ও পুরবালা উকিল বিশ্বমোহন ও ডক্টর মনোতোষ গল্প পাঠে মীর দ্বীপ জগন্নাথ বসু ও অন্যান্যরা গল্পে সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে একটি খুন সবাই পাড়ি করতে লাগলো জোয়ারদারের লাগল হয়েছে। নইলে এই বুড়ো বয়সে সে আবার বিয়ে করতে গেল কেন আর সেই বিয়েই যদি করল তবে প্রথমাস্ত্রী মারা যাবার ৩০ বছরের মধ্যে করল না কেন কিন্তু এ কেন জবাব দেবে যে সে নিজেই তো বিয়ের ঠিক এক বছর পরে দেহত্যাগ করল অতএব কারো কাছেই কোনো জবাবদিহির দায় রইল না কিন্তু প্রশ্ন এই যে জগজ্জ্যোতি জোয়ারদারের মতো একটি পাকাপোক্ত মানুষ এ কাজটি করলেন কেন কারণ একটা অবশ্যই ছিল সেই কারণটাই আগে বলা যাক জগজ্যোতির দুই মেয়ে প্রথমা সুরবালা দ্বিতিয়া পুরোবালা জগজ্জ্যোতি যাতে কিছু কৃপন ছিলেন এবং ভোরে উঠে শহরের বহু লোক তার নাম করত না কৃপণতা সম্বন্ধে তার অখ্যাতি ছিল বহু বিস্তৃত বেলা এগারোটায় যখন দুনিয়ার লোকের বাজার করা শেষ এবং শেষ বাজারে টুকিটাকি এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে আছে ঠিক সেই সময় জগৎ আসতেন বাজারে একটি ময়লা গামছা হাতে নিয়ে বাঁধাকপির দর করতেন না বাজারেই যা পড়ে থাকতো সেগুলি সযত্নে কুড়িয়ে নিতেন তিনি বেলা বেড়ে গেল বলে যে সব চাষি গায়ে ফেরার জন্য অধীর হয়ে আছে তাদের কাছে বেছে বেছে গিয়ে দাঁড়িয়ে দশ পয়সা সেরের জিনিস চার পয়সায় কিনতেন চাষিরা খুব রেগে মেগে গিয়ে বিক্রি করে দিত এমন কি অনেক সময় উনি আসবেন জেনেই পোকা কাটা বেগুন ইত্যাদি রেখে দিত তারা से जगज्योति जोरदार ता प्रथम मे सुरार विूमधाम बचर मध्य छोट मे पुरबालार विय अनुरूप समारोह दिलें दूटी जामाई देखे बेनाथ देखे दूज जामाई शुरू बाड़ीत काग्य खेला एकदम विपरीत विर बी ठीक दूबर और एक बचर मथाय मे विधवा हल লোকজন আবার বলল অসুবিধে কিছু নেই বুডর মৃত্যুর পর ওই মেয়ে দুটি তো ওই বিরাট সম্পত্তি পাবে সে কথা একশোবার ঠিক কারণ এই দুটি মেয়ে ছাড়া জগজ্যোতির ত্রিসংসারে কেউ নেই কিন্তু একটা কিন্তুর ভূত এসে চাপল জগজ্জ্যোতির মাথায় বেশ ছিলেন তিনি মেয়েদের বিয়ে দিয়েছিলেন অনেক বেশি বয়সে দুটি মেয়ে নিয়ে ভারী শান্তির সংসার ছিল তার ঠিক সময় চা পেতেন খাবার পেতেন চান করতে যাবার পেতেন এক কোনো গোলমাল ছিল না এই পরিবারে কিন্তু জগতের মতো মানুষ গোলমাল ছাড়া বাঁচবেন কি করে ফলে একটু খোঁজাখুঁজি করতেই গোলমালের সঙ্গে দেখা হয়ে গেল এবং দিন পনেরো যেতে না যেতেই সেই গোলমালটুকু তিনি নিমন্ত্রণ করে ডেকে আনলেন বাড়িতে অর্থাৎ করলেন সেও বড় মজার ঘটনা নববধু যখন স্বামীর পেছনে পেছনে বাড়িতে এলো সুরো আর পুরো চেয়ে দেখলো যে তাদের নতুন মায়ের বয়স চল্লিশের ওপরে তিথি নক্ষত্র জানা নেই তবে দিনটা ছিল রবিবার বেলা এগারোটায় বাজার করতে গেছেন কিছু কুড়িয়ে কিছু কিনে কিছু ঘাড় ভাঙা বাগদা নিয়ে বাড়ির দিকে যেতে গিয়ে তিনি অত্যন্ত ক্লান্তি অনুভব করলেন পথের ধারে একটা ঢাকা বারান্দায় বসে তিনি খানিকটা জিরিয়ে নিচ্ছেন এমন সময় পথের ওপাশে একতলার নিচের জানলা খুলে গেল দেখা গেল একটি প্রৌঢ়ার মুখ তিনি কিছুক্ষণ জগতের দিকে চেয়ে থেকে হঠাৎ হাতছানি দিয়ে ডাকলেন ধরাশ করে উঠল জগজজ্যোতির বুকের মধ্যে তিনি ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সেদিকে আবার প্রৌঢ়া হাত তুলে ডাকলেন তাকে এইবার জগজ্জ্যো মুখ দিয়ে আর আরনাদের মতো আমাকে এলাকা নিঃশব্দ ভাষায় ঘাড় নেড়ে হ্যাঁ বললেন জীবনে এমন বিপদে জগজ আগে কখনো পড়েননি এত বয়স হয়েছে তার এর মধ্যে কোনো দিন ভগবানকে ডাকেননি তিনি আজ ডাকলেন হরিবোল হরিবল বলতে বলতে সামনের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলেন তিনি ভিজে শেঁত শ্যাঁতে উঠনের পাশ দিয়ে চৌবাচ্চার গা হেসে আছাড় খাওয়া বাঁচিয়ে ঘরের মধ্যে ঢুকলেন ভদ্রমহিলা একটা টুল এগিয়ে দিয়ে বললেন বস। কণ্ঠস্বর অন্ধকার ঘরে শুনলে রীতিমতো ভয় পাবে মানুষ টুলে বসতে বসতে ইশারাই প্রশ্ন করলেন জগত অনুভব করলেন ঘাম হচ্ছে কপালে আর বুকে কেমন আছো আমাকে কেন আমাকে কিভাবে কি জন্যে পোড়া কপাল তুমি কি এখন আমার চিনতে পারিনি না তো সুকুমারি গু। তোমার আদরের শুকো শব্দটির শুকো হাজা কিছুই উপলব্ধি হলো না জগতের তিনি তার কোটোরগত চক্ষু দুটি মেলে মরা মানুষের মতো চেয়ে রইলেন চেহারা আবার কেঁপে উঠল জগতের বুকের মধ্যে মনে হলো তাঁর একটা চেহারা আছে যেটা জৈবনিয়মে ভালো বা খারাপ হতে পারে কণ্ঠস্বরের এত আত্মীয়তা সত্ত্বেও তিনি টোলেন না নির্মম সুদঘরের মতন আবার ফিস করে বললেন মানে শুকো আমি চিনতে পারছি না তো আপনি বোধহয় কোনোরকম ভুল করে থাকবেন এইবার সুকুমারীর গলায় কান্না ছলছল করে উঠল বললেন ঠিক এই ভয়টাই করেছিলাম জানি জগতে কিচ্ছু থাকে না তাই বলে জগতের মনও থাকবে না এটা ভাবেনি আজ তুমি বললে কে চিনি না বেশ কিছুক্ষণ ধরে তিনি কাঁদলেন তারপর আঁচলের প্রান্ত তুলে নাকটা ঝাড়লেন হঠাৎ কাশির বেগ আসাতে কেসে জানলা দিয়ে থুতু ফেলে সামনে বসে চেয়ে রইলেন জগতের দিকে জগতের থের মধ্যে ঘাড়িগুলোর কথা মনে হলো এরপর বাড়ি গেলে ওগুলোকে কড়া পেঁয়াজের রসে মিশালেও বোধ করি খাওয়া যাবে না কি কি গো মনে পড়ল আশ্চর্য কিছুতেই যেন মনে করতে পারছি না কি কি নয় নয় আমি সুকুমারি গো একটু মনে করে দেখো তো মৃত্যুঞ্জয় সরকারের বাড়ি ছিল তোমার বাড়ির পাশে না আমাদের সেই চল্লিশ অর্ধা প্রৌঢ়া কুৎসিত সুকুমারীর আনত মুখ্যানির দিকে চেয়ে সমস্ত কথা মনে পড়ে গেল জগজ্যোতির বাল্যকালের মধুর স্মৃতি बताबी नेबु चुरी करते गाचे उठा नष्ट चंद्रे रत बंधुरा सब पाले गल सुकुमाराठी लाते बसुमारी छोट शुको ता गोवाल घरे लुकिए रेखे प्रेम से दिन ही तर दूज जौबने उपनीत हुए लुकिए लुकिए देखना বিয়েও করবে স্থির করেছিল দুজনে পালিয়ে গিয়ে পালাবার দুদিন আগে একদিন রাতে হঠাৎ শুকোর মা মারা গেলেন এবং তার কি এক খুলনার মামা পরদিন সুকুমারীকে নিয়ে খুলনা চলে গেল যাবার আগে দেখাও হল না শুধু যাত্রার দিন ভোর বেলায় ঝগড়ু ঝাড়ুদারের ছোট্ট মেয়েটা তার হাতে একটা চিরকুট এনে দিল जगदा जो मामा आमा के जोर तुम्हें फिर ना क्योंकि अब तुम प्रतिज्ञाटुकुओं लिखे दियो जगतो से मेटार हाथ जवाब दिए प्राणे शुकू हखी फिर क्या জানবে আমিও অবিবাহিতই আছি ধরাশ করে উঠল জগতের বুকের মধ্যে চেয়ে দেখল সুকুমারি ওর চেয়ে আছে চোখে সেই প্রশ্ন প্রতিজ্ঞা মতো এখনো অবিবাহিতই আছো তো পেটের মধ্যে বুকের মধ্যে আর মাথার মধ্যে কি যেন একটা পাক খাচ্ছে জগতের মাথা ভাঙা চিংড়ি হাতে ধরাই রইল ভ্যাঁ করে কেঁদে ফেললেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ জগজি কথা বললেন সাতটা সুরে মিশিয়ে হাউ করে যা বললেন তার মর্মার্থ এই যে আমি কথা রাখতে পারিনি বাবা ধরে বেঁধে তবে এখন আনবে এখন আর নেই এখন আবার অবিবাহিত তুমি স্থির অকম্পিত কণ্ঠে জবাব দিল সুকুমারী জগতের চোখে চোখ রেখে সমারোহ কিছু না কিন্তু বিয়ে হল পাড়ার লোক প্রথমটা হতবাক হয়ে গিয়েছিল পরে সামলে নিয়ে বলল। বিয়েতে এরকম হয় শুনেছি দেখো এখানেও শুরু হয়ে গেল শুরু আর পুরো নতুন মাকে প্রণাম করতে যখন ওদের শোবার ঘরে গেল তখন নববধু সুকুমারী বললেন এরা কে তোমার দুই মেয়ে সুর আর পুরো কিন্তু কিছুদিন পরে জামাই দুটি ও পারে চলে গেল আর মেয়ে দুটো এ পারে রয়ে গেল সুকুমারি ঠাট্টা বুঝতেন না একদম স্বামীর দিকে চেয়ে জোর কণ্ঠে বললেন ভালো পরে দুই কন্যার দিকে চাইলেন পাথরের মতো শক্ত মুখ বললেন এসব গায়ে পড়া আত্মীয়তা আমি পছন্দ করি না দরকার হলে আমি এটাকে কথা বলবো তোমাদের বলবা করার দরকার হবে না পুরোবালা একটু রাসভারী মেয়ে সোজা সুকুমারীর চোখের দিকে চেয়ে বলল কিছুই দরকার হতো না যদি আপনি এই জীবনের বিকেলবেলায় যে বাবার সঙ্গে কুটুম্বিতা না করতেন যাই হোক আয় দিদি সুকুমারী চুপ করে মেয়ে দুটির যাবার পথের দিকে চেয়ে রইলেন অতএব মা আর মেয়েদের মিলন হল না কিন্তু জগতের একপক্ষে আশ্বাসের কথা হলো এই যে কোনো দিন তিনি স্ত্রীর মুখে মেয়েদের সম্বন্ধে কোনো অভিযোগ শুনলেন না অভিযোগ তো দূরের কথা সুকুমারী পারতপক্ষে সুরোপুর উল্লেখ পর্যন্ত করতেন না টাকা অনেক করেছিলেন জগৎজ্যোতি মার্চেন্ট অফিসে চাকরি করে রিটায়ার করবার সময় তিনি বেশ একটা মোটাশোটা টাকা পান টালায় পৈতৃক বাড়িটা বিক্রি করেও প্রচুর টাকা পান তার থেকে সামান্য কিছু খরচ করে বর্তমান বাড়িটা কেনেন সুদিকারবারটা ছিল গোড়া থেকেই সেইটাই পরে ফুলে ফেঁপে ওঠে জগতের ক্যাশ টাকা নিয়ে নানা রকম জনশ্রুতি আছে কেউ বলে দু লাখ क्यों बोले दस लाख तब दस लाख ना हम कैश टा कम्पन कागज इत्यादि जाये पर देखा गल जगज्योति बाल्य बधवीर प्रतिश्रुति राखते गे सब शौप स्वप्न देखे तरह मिलसे ना चल्लिशर बस बसि हवाते सुकुमार मन काट हो, हो ग ফলে জগতের মনের মধ্যে ২৪ ঘন্টায় একটা অশান্তি থেকে গেল সর্বদাই কেমন যেন অন্য মনস্ক থাকতেন জগত। একদিন কোথায় যেতে গিয়ে ট্রাম থেকে তো পড়েই গেলেন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন দ্বিদশেক পরে এবং নিজের অ্যাটর্নি এবং বন্ধু বিশ্বমোহন বিশ্বাসকে একটা উইল করতে বললেন কি কি শর্ত থাকবে সব বিশ্বমোহনকে বলে দিলেন তিনি তার আরেক বন্ধু ছিলেন ডাক্তার ধীরেন তালুকদার ধীরেন তালুকদার মারা যাবার পর তার ছেলে মনোতোষ তালুকদার এখন জগতের ফ্যামিলি ফিজিশিয়ান মনোতোষের বয়স বছর বত্রিশ মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন কলকাতাতেই প্র্যাকটিস করে গোপন বাসনা আছে বিলের থেকে উপাধি নিয়ে আসার সে অ্যাক্সিডেন্টের পর থেকে নিয়মিত রূপে জগৎকে দেখছিল এবং জগৎ বাড়ি আসার পরে একদিন সুকুমারীকে বলেছিল কাকাবাবুর হারটা খুব উইক যে কোনদিন বিপদ আসতে পারে কিন্তু রেখাহীন মুখে সুকুমারী জবাব দিলেন আমি জানি মনোতোষ এর পর জগৎজ্যোতি আর সাত দিন বেঁচেছিলেন। ছিলেন শ্রাদ্ধান্তি চুকে গেলে অ্যাটর্নি বিশ্বমোহন জানালেন জগৎবাবুর উইল অনুযায়ী স্ত্রী সুকুমারী সমস্ত সম্পত্তি পেলেন দুটি বিধবা মেয়ে সুরবালা আর পুরোবালা আপাতত মাসিক পঁচিশ টাকা করে মাসে হাত খরচ পাবেন আর খাওয়া পরা পাবেন তবে সুকুমারীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পাবে দুই বোন তখন যদি কোনো মেয়ে আবার বিয়ে করে তাহলেও সে এই উইল অনুসারে সম্পত্তির অর্ধেক পাবে হিসেব করে দেখা গেল জগত অনেক সম্পত্তি রেখে গেছেন কলকাতায় চারখানা বাড়ি একটা বস্তি এবং নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বাড়িটা দু মহল সামনের মহলে দুখানা ঘর একখানা নিচে একখানা উপরে সেই দুখানা অধিকার করলেন সুকুমারী তারপর উঠোন উঠোনের পরে একতলায় তিনখানি ঘর সেই তিনখানিতে রইল সুরবালা আর পুরোবালা তৃতীয়টিতে নবনিযুক্ত বাচ্চা চাকর পাঁচু সেদিন সকালে রান্না হয়ে গেছে দুবোন বসে লুডো খেলছিল হঠাৎ সেই বাচ্চা চাকর পাঁচু এসে সুরকে বলল বর দিদি তোমাদের দুজনকে আর সেই বুড়ো উকিল সেও বসে আছে ঘরে মা কোথায় মা শুয়ে আছে দুবোন মুখ চাওয়া চাউি করল কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না হঠাৎ সকাল বেলায় এ ডাক কেন মার বোধ হয় শরীর খারাপ হয়েছে বলল পুরো বালা শরীর খারাপ হলে তো ডাক্তার আসবে ওরা পাবারই কথা ভয় না পাবার মতো মন তৈরি এখনো হয়নি ওদের তাছাড়া জীবনে এতই বঞ্চিত হয়েছে ওরা প্রথম কৃপন বাপের অধীনে থেকে দ্বিতীয় স্বামীর মৃত্যুতে তৃতীয় হাড় চামড়া সর্বস্ব পাথুরে মুখ ওই সুকুমারীর দৌলতে ওপরে এল ওরা দুটো চেয়ারে বসে আছেন বিশ্বমোহন আর ডাক্তার মনোতোষ তালুকদার সুকুমারী শুয়ে আছেন বিছানায় থমথম করছে ঘরের আবহাওয়া শুক্ন মুখে সুরো আর পুরো দুটো মোড়ায় বসে পড়ল। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বিশ্বমোহন বললেন অতটা অবাক হলে তো চলবে না শরীরে বিষক্রিয়ার লক্ষণ ফুটে উঠেছিল ঠিক সময় খবর দেওয়াতে কোন রকমে বেঁচে গেলেন কিন্তু বিষটা দিয়েছিল কে কি করে বলবো না কেতু বলতে তো হবে মালিক হবে তোমরা তোমার বাবার উইল অনুসারে মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত কিছু পাচ্ছ না পেলাম আমাদের বিরক্ত করছে এই জন্য তোমরা স্বীকার করতে তাহলে হ্যাঙ্গামা অনেক চুকে যেত না হ্যাঙ্গামা চুকিয়ে দরকার নেই আপনি পুলিশ ডাকুন পুলিশ যদি মনে করে আমরা মাকে বিশ দিয়েছি তাহলে যেন ফাঁসি দেয় আমাদের দুজন সব আমরা যাই এবার উঠে দাঁড়ালো পুরোবালা পুলিশ এলে ডেকে পাঠাবেন আয় দিদি খুব লেগেছিল পুরোবালার জীবনের অত ঘোর প্যাচ তার জানা নেই বিশেষ করে সেই মানুষটা কাজ থেকে অভিযোগ এলো যাকে সে ভালোবাসে আজ নয় ছেলেবেলা থেকে ওই ডাক্তার মনতোষ তার খেলার সাথী তার মুখ থেকে এমন রূঢ় কথা শোনবার জন্য সে কিন্তু মোটেও প্রস্তুত ছিল না সুরো তখনও বসে আছে দেখে পুরো বলল। আয় দিদি এখানে বসে বসে মিথ্যে কথা শোনার কোনো মানে হয় না ডাক্তারবাবু পুলিশে খবর দি তারপরে আসা যাবে এই বলে সুরোবেলার হাত ধরে নেবে যাবার জন্য পা বাড়াতেই ঘরের এক কোণ থেকে একটা মিষ্টি আওয়াজ ভেসে এলো একটু দাঁড়াত চমকে দুই বোন ফিরে দাঁড়ালো এতক্ষণ দেখতেই পাইনি ঘরের কোণে খাটের উপাশে মেঝের উপর বসে পড়ে এতক্ষণ যেন কি খুঁজছিলেন তিনি यही उठे दाड़िए डूर्व सुंदर जुवक बलिष्ठ गठन मुखे एक शिशु सारल्य बस बचर त्रिसर मध्य तुम्हें किचु जिज्ञेस कर बिरोचन हाँ का बाबू तुम परिचय दी वो हो इनी हमारिस्टर बिरोचन मजूमदार बड़ लोकर ऐले बिलते गार ही पास कर তাছাড়া আরও একটা বিশেষ গুণ আছে শখের গোয়েন্দাগিরি খুব ভালো করেন তারই জন্যে ব্যারিসনারি পাশ করবার পরেও বিরচন দু বছর স্কটল্যান্ড ইয়েডে ট্রেনিং নিয়েছিল আপনার সঙ্গে পরিচয় হল কী করে বলল ডাক্তার মনোতোষ ওর বাবা আমার বাল্য বন্ধু ওর বোনের পাকা দেখা কালকে আমাকে নেমন্তন্ন করতে এসে যখন শুনল এই ঘটনার কথা তখন নিজেই বলল কাকা বাবু আমি সঙ্গে থাকলে অসুবিধা হবে তাছাড়া জানো ডাক্তার বিরচনের মধ্যে খুব নাম করে ফেলেছেন সেদিন ডেপুটি কমিশনার আমাকে বলছিলেন যে বিরচন সাহায্য না করলে স্টিভেনশন হত্যার কোনো কিনারাই হতো না আর দলটা ছিল ইন্টারন্যাশনাল গ্যাং আচ্ছা বিরচন বাবু আগে এই ব্যাপারটা আপনার কীরকম মনে হচ্ছে বলুন তো মেয়ে দুটি তো অস্বীকার করছে হম তাই তো শুনলাম সুরো আর পুরো চুপ করে চেয়ে আছে বিরোচনের মুখের দিকে অমন সুন্দর মুখখানায় কোনো রেখা পড়ে না একটু ভেবে দেখা যাক না সুকুমারী এতক্ষণ বাদে চোখ মেলে চাইলেন বললেন ডাক্তার ভারী দুর্বল লাগছে আমার তা একটু লাগবে মিস্টারটা একবার খান না এই বলে ডাক্তার নিজেই ঢেলে সুকুমারীকে খাইয়ে দিলেন করে নিন কেমন বেশ হ্যাঁ আপনি আপনার রান্নাটাও নিজে করে নেবেন আর খাবার জলটাও নিজে তুলে নেবেন কেমন ভালো তাই হবে দোকান থেকে মিষ্টি আনেন কি মাঝে মাঝে হ্যাঁ খেতে ইচ্ছে হলে পাঁচকে দিয়ে না কাউকে দিয়ে নয় খেতে খুব ইচ্ছে করলে বরং বাড়ি থেকে দুপা বেরিয়ে গিয়ে নিজে কিনে আনবেন এই পর্যন্ত বলে আর বিরচন প্রশ্ন তবু আপনারা বলছেন এই বিষ দেওয়া সম্বন্ধে কিচ্ছু জানেন না আগে না রান্না বেশিরভাগ দিনই আমি করি একদিন না পারলে পুরো করে তাছাড়া মাকে বিশ খাইয়ে মেরে ফেলবো এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না বলতে বলতে কেঁদে ফেললো শুরু। আমিও তো সহজে মরবো না আমার বাবা মারা গেছেন বিরাশি বছরে মা গেছেন আমি এত অল্প বয়সে মরে যাব। ভুলেও ভুলেও ভেব না বরং তোমরাই আমার আগে যাবে বুঝেছ ডাক্তার হেসে উঠলো বলল। যাগে যাকে আপনি বেশি কথা বলবেন না হাটটা উইক না প্লিজ বুঝুন এটা চলুন এবার তাহলে যাওয়া যাক সবাই উঠে পড়লেন বিশ্বমোহন দরজার কাছে গিয়ে ফিরে বললেন সুরপুরো পুরো তোমরা অস্বীকার করছো কিন্তু মিসে জোয়ারদারের শরীরে বিষ ক্রিয়া লক্ষণ দেখা গেছে কাজী বিশ যে দেয়া হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এ যাত্রা ডাক্তারের তৎপরতায় উনি বেঁচে গেছেন কিন্তু তোমাদের আমি আবার সাবধান করে দিয়ে যাচ্ছি আর কখনো ভুলেও এ কাজ করো না একটা মানুষকে মেরে ফেললেই কি তার সম্পত্তি পাওয়া যায় বিশেষ করে সেই মৃত্যুতে যদি রকম খুনের গন্ধ থাকে নিঃশব্দে বসে বসে কাঁধ ছিল দুই বোন সবাই বেরিয়ে যেতেই সুরো উঠে দাঁড়িয়ে বলল তোমার চাল ডাল তরি তরকারি কি এ ঘরে পাঠিয়ে দেবো মা থাক আর অত যত্ন করতে হবে না এখন চলে যাবে ঘর থেকে তিন চার দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন সুকুমারী খাওয়া দাওয়া সম্পর্কেও তিনি অতিমাত্রায় সতর্ক উঠলেন নিজে বাজার যেতেন তরি তরকারি চাল ডাল তেল নুন সব নিজের হাতে কিনতেন বাড়ি ফিরে কয়লা ভাঙতেন নিজে উনুন ধরাতেন রান্না করে খেয়ে বাসনগুলি পর্যন্ত নিজেই মেজে রাখতেন একদিন ডেকে বলল মা কয়লা ভাঙা উনুন বুড়ো হয় না আমরা দীর্ঘজীবীর বংশ বুঝেছ অত সহজে আমাদেরকে কেউ বুড়ো হয়নি মরেও নি যাও যাও নিজের কাজে যাও আর আত্মীয়তা করে কাজ ষ খাইয়ে মারবে তা বলবার নয় সমস্ত শরীরের মধ্যে কিরকম যেন আগুনের মতো চলতে থাকে গা বমি বমি করতে থাকে মাথাটা মনে হয় যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাবে আর খালি ঘুমু মাসে ওদিকে ঘুমোতেও ভয় করে মনে হয় যদি এ ঘুম না ভাঙে আর কিন্তু এত সাবধানতা সত্ত্বেও আবার একদিন বিশ্বক্রিয়ার লক্ষণ দেখা গেল ছুটে এলেন ডাক্তার মনোতোষ বিশ্বমোহন অ্যাটর্নি এবং বীরচন টেলিফোনে খবর পেয়ে চলে এলো তৎক্ষণাৎ আবার শুরু হলো জমে মানুষের টানাটানি ডাক্তার যথাসম্ভব দ্রুত গতিতে চিকিৎসা শুরু করে দিলেন ঘন্টাখানিক পরে একটু একটু করে আরোগ্যের পথে এগোতে লাগলেন সুকুমারী এক ফাঁকে বিশ্বমোহন বিরোচনকে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে মেয়ে দুটির সঙ্গে দেখা করে এলেন খবর শুনে তারা হতবাক হয়ে চুপচাপ বসে রইল বিশ্বমোহন চাপা গলায় বললেন নিশ্চয় কিছু একটা হচ্ছে শুরুবালা কি হচ্ছে কিছু একটা হচ্ছে হয় উনি যখন বাজারে যান অথবা বাইরে বেরোন সেই সময় তোমাদের দুবনের একজন গিয়ে ওর রাখা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে আস কিংবা কিংবার পরে কোনো কথাই এল না বিশ্বমোহনের মুখে চুপ করে বিলোচনের দিকে চেয়ে রইলেন সে বাড়ির উঠোনের মধ্যে ঘুরে ঘুরে কি যেন দেখছিল একটু পরে ফিরে এসে বলল কাকাবাবু চাল ডাল তরিতরকারির মধ্যে বিষমিশিয়ে দিলে সিদ্ধ হবার পর তার রং এমন বদলে যাবে সেটা যিনি খাবেন তার চোখে না পড়েই পারে না তাছাড়া অন্যরকম রকম গন্ধ তো বেরোবে তার থেকে এই বলে পুরোবালার দিকে চেয়ে প্রশ্ন করল বাইরে বেরোবার সময় উনি ঘরে তালা দিয়ে যান না হ্যাঁ জল উঠে না বলে মা নিচে থেকে জল ভরে নিয়ে যান ও চাকরটা বোধ হয় উপরে কলসিটা দিয়ে আসে তাই না মা নিজে দাঁড়িয়ে থাকেন জল ভরা হলে কলসি নিয়ে উপরে চলে যান আমরা কতদিন বলেছি কিন্তু বিরোচন চুপ করে চেয়ে রইল তারপর বলল। চাকরটাকে একটু ডাকুন দেখিনি? একটু পরেই পাঁচু এসে দাঁড়াল কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বিরোচন প্রশ্ন করল কি নাম তোমার আগে পাঁচু মাইতি ভালো নাম পঞ্চানন মাইতি বাড়ি কোথায় মেদিনীপুর মেদিনীপুরে কোথায় পরদিন থেকে বুড়িমার কি কাজকর্ম করো তুমি আগে কিছুই না উনি তো কিছুই করতে দেন না আমি করতে গেলে ধমকে তাড়িয়ে দেয় বুড়িমা যখন ঘরে ছিলেন না সেই সময় ঘরে ঢুকে জলের কলসিতে কোন গুঁড়ো ঢেলে দিয়ে এসেছিস না কিছুক্ষণ বিরচনের দিকে চেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো দা, কি বলছে আমরা চলো বাবা এই বড় আশ্চর্য ঘটনা ভৌতিক ব্যাপার নাকি বিরোচন অন্য কথা ভাবছিল তাই বেশি কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো श्स प्राय स्वा डात चापा गलिधे हल न खुबी आश्चर्य घटना विष जेखान आसते सब जैगा बस भलोकर देखे एलम मने तो है ना मे दूटी विष दीचे अथच এম আপনি দয়া করে একটা কাজ করবেন ডাক্তারবাবু বলুন মিসেস জোয়ারদার সুস্থ হলে ওকে বলবেন কাল পরশুর মধ্যে উনি যেন রাজমিস্ত্রী ডেকে ঘরটাকে পার্টিশন করে নেন অর্থাৎ ওঁর থাকার জায়গাটুকু বাড়ি থেকে আলাদা হয়ে যাবে জলের কলটা সম্পূর্ণ একটা আলাদা লাইনে করে নিতে বলবেন একটা স্টোভ কি কুকার কিনে নিতে বলবেন চাল ডাল তরকারি যা কিছু সব যেন উনি পটাশ ম্যাঙ্গানেট এ জল দিয়ে ধুয়ে নেন বলবো নিশ্চয় বলবো। আমি আরো একটু ভাবি এই বলে বাড়ি থেকে যাবার সময় বিরচন আবার সুরো পুরোর সঙ্গে দেখা করলো। আপনারা তো ওপরে যান না না। আপনার মার সঙ্গে পাড়া প্রতিবেশীরা কেউ দেখা করতে আসেন কিনা বলতে পারবেন না কেউ আসেন না ঠিক জানেন ঠিক জানি মা যতক্ষণ ঘরে থাকেন দরজা বন্ধ করে থাকেন যখন বেরোন একলা ফিরেও আসেন একলা ও टव भेर आए कि भाबादा কাজে কপালে যা আছে হবে বাবা আপনাদের এই সম্পত্তি কিভাবে ভাগ করেছেন চুপ করে ওদের দিকে চেয়ে রইল বিরোচন তারপর হঠাৎ এক সময় যেন ঘুম থেকে জেগে উঠে বলল। আচ্ছা চলি নমস্কার सुकुमारी सर उठे बिलोनर कथा मत सबकिू कर लें पाचिल दिए ओपर नीच घिरे दे जल आलदा पाइप हल एम भाव दूटो महल विच्छिन्न हल जेर मुख देखी पर्त बधकुमारी खूब भरे उठें विछन बसे स्वमीर देवा गुरुमंत्रु जप करें तरपर छे घेरा जैगाटुकुते बसे माथा धोआ अथवा चानक सर न ইদানিং প্রত্যেক দিনই বিকেলের দিকে শরীরটা একটু খারাপ হচ্ছে বিকেলের দিকে মনোতোষ আসে নানান রকমের ওষুধপত্র দিয়ে যায় রোজই আসে সে আরেকজন আজকাল প্রায় প্রত্যেকদিনই আসে সে হচ্ছে বিরোচন সে সুকুমারীর কাছেও বসে তারপর নেমে গিয়ে দুই বোনের সঙ্গে গল্প টল্প করে চা জল খাবার খেয়ে বাড়ি চলে যায় আবার কোনো কোনো দিন দেখা যায় বাড়ির মধ্যে না ঢুকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং চুপ করে চেয়ে আছে বাড়িটার দিকে দিন মনোতোষের সঙ্গে দেখা হয় রোগীর স্বাস্থ্য আলোচনা হয় মনোতোষ সুকুমারীর চিকিৎসা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে একদিন বলল বিরোচনবাবু যা শিখেছি এবার ভুলে যাবো আপনি বিশ্বাস করুন এই বিকেলে শরীর খারাপ হওয়া নিয়ে আমি ডাক্তারি শাস্ত্র তছনচ করে ফেলেছি এক্স করেছি এছাড়া স্পুটাম থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা শেষ করেছি কি মনে হচ্ছে মিস্টিরিয়াস বিষক্রিয়া কিন্তু চলছেই বলে আমার মনে হয় আজ তো ওর খাওয়া দাওয়া সব বন্ধ করে ফিক্স ডায়েট করে দিয়ে এলাম বাজারে তেল নুন ঘি এসব কিচ্ছু খাওয়া যাবে না শুধু ফল্টল খেয়ে কয়েকটা দিন কাটাতে বলেছি দেখি মনে হয় বা চেকট হবে মেয়ে দুটি সম্বন্ধে তাহলে কেমন করে সন্দেহ করি বলুন তো তাদের ধমক দিয়েছি পুলিশের ভয় দেখিয়েছি পলে তারা মাকে দেখতে আর আসে না আর পাঁচু সেও এক আর আসে না তাহলে আচ্ছা এটা বিষক্রিয়া না হয়ে ধরুন কোনোরকম পয়জনিং কিংবা রকম কেমিক্যাল রিয়্যাকশান কিংবা হ্যাঁ কিন্তু কিন্তু সোর্সটা কোথায় তেল লুন ঘি দালদা সব ঠিক ওই একই কারণে বন্ধ করে দিলাম দেখুন কি হয় এবার কি বলবো আমি না খুব হেল্পলে কিছুতেই ভেবে না কি করব করবো আচ্ছা ডাক্তারবাবু আমাকে কেউ বিষ দিচ্ছে এই ভয় কিংবা ভাবনা থেকে কি সিমটম গ্রো করতে পারে তা পারে বিশেষ বিশেষ কতগুলি রোগ এই নার্ভাসনেস থেকে আসতে পারে কিন্তু বিশের ক্রিয়া হয় কি জানেন এই যে একটু একটু করে জ্বর কখনো কখনো গা বমি বমি দুর্বলতা হঠাৎ একদিন হয়ে যান আমি না মানে হাল ছেড়ে দিয়েছি বড্ড টাইড ফিল করছি জগত সংসার যেমন চলছে ঠিক তেমনই চলতে লাগলো মাঝখান থেকে বিরোচনের ঘুম চলে গেল সে অফিসে যায় কাজ করে বাড়ি ফিরে কোনোদিন ক্লাবে যায় কোনোদিন সুকুমারির কাছে যায় আবার বাড়ি ফিরে চুপ করে নিজের ঘরে বসে বসে ভাবে পালে বাঘ পড়ল কিছুতেই কিছু হলো না আবার একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সুকুমারী মনোতোষ এবং আরো দুজন বড় ডাক্তার চার পাঁচ ঘন্টা পরিশ্রম করেও কোনো ফল হল না সুকুমারী মারা গেলেন বাঁচবার জন্য এত পিপাসা ছিল তাঁর মরে যাব এই ভয়ের ছাপটুকু মৃত্যুর পরেও যেন তার মুখে লেগে রইল বিশ্বক্রিয়ায় মৃত্যু অতএব পুলিশে খবর দিতেই হল পুলিশ এলো মৃতদেহ গেল মর্গে পোস্টমর্টম রিপোর্টে পেটের মধ্যে বিষের খবর পাওয়া গেল ফলে শ্মশান থেকেই দুই বোন থানায় গেল আর থানা থেকে জেল হাজতে পুলিশ যখন শ্মশানে এলো দুই বোনকে গ্রেপ্তার করতে তখন সেখানে অনেকেই উপস্থিত ছিল সুরো আর পুরো চেয়ে দেখলো কাঠের মতো পাথরের মতো মুখ সকলের বিশ্বমোহন মুখ ঘুরিয়ে নিলেন মনোতোষ দেখেও দেখল না দূরে দাঁড়িয়েছিল দুই বোন এগিয়ে গেল তার কাছে। বলল। আমাদের পুলিশে ধরে নিয়ে যাচ্ছে মোহন কাকা ডাক্তার ভাই কেউ বিশ্বাস করেননি আমাদের কথা আমরা বোঝাতে পারিনি তাদের যে মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে দেখা সাক্ষাৎ না থাকলে তাকে পিস খাওয়ানো যায় না কিন্তু আপনার মুখের দিকে আমাদের মনে হয়েছে আমাদের বিষ দেওয়া আপনি বিশ্বাস করেননি মায়ের এই তিন মাস অসুখের মধ্যে শুধু মানুষের মতো ব্যবহার আপনার পেয়েছি। আপনার ছোট বোন হয়তো আমাদের একজনেরই বৈশ্বী তাই আপনাকে দাদার মতন অনুরোধ করে যাচ্ছি আমাদের রক্ষা করার চেষ্টা করবেন পুরো গাছ ছিল বলল আমরা কোনো দোষ করিনি আমাদের ঘৃণা করতেন নিশ্চিন্ত হয়ে দুবোন বোন হাজুতে চলে গেল কাগজপত্রে এই নিয়ে খুব হইচই হলো কয়েকদিন তারপর চুপচাপ প্রত্যক্ষ প্রমাণ কিছু পেল না পুলিশ তবু অনুমানের উপর নির্ভর করে ক্রমাগত কোর্ট থেকে তারিখ নিতে লাগল এভাবে দেড় মাস কেটে গেল সবাই ভুলে যেতে বসল শুধু একজন ভুলল না সে বিরোচন ভাবতে ভাবতে পাগলের মতো অবস্থা হয়ে গেল তার দিন রাত সে বাড়ির বাইরে থাকে অনেক রাতে বাড়ি ফেরে সারা রাত ঘরে পাইচারি করে বাড়ি শুদ্ধ লোক তটস্থ হয়ে উঠল ওজন কমে গেল বিরোচনের চেহারা খারাপ হয়ে গেল সারাটা দিন বিড় করে বকে প্রমাণ না পেলেও পুলিশ প্রাণে ধরে সুরো পুরো আর পাঁচুকে মুক্তি দিতে পারছে না গভীর রাত সন্ধে থেকে জ্বর হয়েছে বিরোচনের মাথার যন্ত্রণা হচ্ছে মনে হল জ্বরটা বেড়েছে কত জ্বর হঠাৎ মাথার মধ্যে কি যেন একটা বেঁচে উঠল দু ভোরে স্টিমারের মাসি বাজতে লাগলো নিজের মনে চিৎকার করে বললো বিরোচন তুমি একটা গাধা তুমি একটা জল মাথায় ঢালতে লাগলো বেলা আটা। বিশ্বমোহনকে সঙ্গে নিয়ে বিরোচন এলো মনোতোষের বাড়িতে বাড়িতেই ছিল। বিশ্বমোহনকে বলল কি ব্যাপার এত ভোরে বেরোচন একটা সূত্র ধরেছে। ডাক্তার হিসেবে তোমার সেটা শোনা দরকার এবং মতামত দেওয়া দরকার আসুন আসুন আসুন ভেতরে আসুন ওরা বসল ড্রয়িং রুমে চা এলো খেতে খেতে বিরোচন বলল আপনার এফআরসিএসটা দেওয়ার জন্য বিলেতে যাওয়ার কথা ছিল সেটা কি পিছিয়ে গেল না ঠিক পিছিয়ে যায়নি কেন বলুন তো আমি যাব কি না তাই জিজ্ঞেস করছিলাম যদি যান তাহলে একসঙ্গেই যাওয়া যাবে ও ও তাহলে তো খুব ভালোই হয় বেশ তাই হবে যাবার আগে আপনাকে নিশ্চয়ই জানাব যাক ইয়ে কী সূত্র পেয়েছেন বলুন তো সূত্র এমন বিশেষ কিছু নয় मृत्यूर पर घर थे के चाल डाल तेल नून घी इत्यादि जहा जिसपत्र परीक्षारिया जा तो, तो, तो किलो ना जल उन्नी खेत परीक्षा करिए कि चिन्हम करते हुए अथच आनी जान पोस्टमर्टमे और पेटर मध्य विषे ट्रेस क्योंकि पावा आ, तो কেন এই কথা তো আমি বরাবর বলে যে বিষের ক্রিয়া নিশ্চয়ই চলছে আচ্ছা ডাক্তার আপনি কি কোনোদিনই বিষক্রিয়া সম্বন্ধে চিন্তা করেছেন চিন্তা করেছি মানে মানে এই যে বিশেষ সোর্সটা এটার সম্বন্ধে ভেবে দেখেছেন একদিন বহুদিন বহুদিন কিন্তু কিন্তু কিছুই ভেবে পাইনি সমস্ত ব্যাপারটাই কেমন যেন রহস্যাবৃত নার্ভাসনেসের সূত্র ধরে চিকিৎসা করেছি এমনি অনেক উৎসাহ দিয়েছি খাওয়া দাওয়া স্ট্রিক্টলি অবজার্ভ করেছি যথেষ্ট সময় নষ্ট করেছি এর জন্য। কিন্তু কিছুতেই কিছু হলো না আমার মনে হয় জানেন ওই পাঁচুকে দিয়ে উনি মাঝে মধ্যে যে মিষ্টি আনাতেন না তার থেকে যদি কিছু এড়া হুম আচ্ছা আপনার সঙ্গে পুরোবেলার তো ছেলেবেলা থেকেই ছিল তাই না হ্যাঁ হ্যাঁ মানে ও তো আমার খেলার সাথী ছিল সুরোবালার কাছে শুনেছিলাম যে আপনি নাকি পুরোবেলাকে বিধবা বিবাহ করবেন ঠিক করেছিলেন হ্যাঁ কথাবার্তা সবই বলে রেখেছিলাম পুরো আমার বাল্য বন্ধু তার জীবনটা এইভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয় আমার তাই আমি ঠিক করেছিলাম হোয়াট ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস বলে না এমন বিশ্রী কাণ্ড হলো যে কবে যে মুক্তি পাবে আর কবে যে অপরাতি ধরা পড়বে তাই না ঠিক তাই কিন্তু আপনি একটু মনস্থির করলেই তো অপরাধী ধরা পড়ে যায় ডাক্তার আমি মনস্থির করলে ফানি আমি করলে যদি ওদের উপকার হয় আমি কেন করব না বলুন কি করতে হবে যদি আপনি বলেন নেই খুনটা আপনি করেছেন আমি কিন্তু খুনের তো একটা কারণ থাকা চাই কেন খুন করলাম এই ধরুন সুকুমারী দেবীর মৃত্যুর পর দু সম্পত্তি পাবে তখন ছোট বোন কে বিয়ে করে চমৎকার চমৎকার কিন্তু আপনাকে কি এ কথা আবার মনে করাতে হবে যে বিষটা কিভাবে দেওয়া হয়েছে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি গেছে আমি যদি তাকে বিষ দিয়ে থাকি কিভাবে দিয়েছি বলুন প্রতিদিন সন্ধ্যায় আপনি রোগী দেখতে যেতেন। আসার সময় আপনি নিতেন। যে মুখে দিয়ে ওর জ্বর দেখতেন সেটার গায়ে মৃদু বিশের প্রলেপ থাকত প্রতিদিন এইবার মনে হলো মনত চেয়ার থেকে পড়ে যাবে चन एगिए गल एक सुस्थ होनी मनोतोष बाबू थाना देखा करते सुनें एक खुन रचना विधायक भट्टाचार्य गल्पाठ जगज्योति चरित्रे मीर सुकुमारी इंद्राणी শুরুবালা, লাবণ্য পুরো রিয়া উকিল বিশ্বমোহন জগন্নাথ বসু ডক্টর মনোতোষ অনির্বাণ পাঁচু অভিষেক গল্পের সূত্রধার ও বিরোচনের ভূমিকায় দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় অভিষেক অনির্বাণ পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স